আয়সার আদেলাহ আল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসির সাল্লাহ আলসালামকে জুহা এর সালাত আদায় করতে আমি দেখিনি তবে আমি তা আদায় করে থাকি